الحمد لله الحمد لله بناخذوه ولفه عينه وما تنصده دعوا عليه انا بالله من سرور يسرنا ومن كفي اعياننا من يهدر الله فلا أمه له ومن يضلل فلا آذي له صنع اشهد أن لا الله وحذروا يا كي جلا صنع اشهد أن فيه دلا ومولانا محمدًا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وكلم أما بعد فأعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أن لا يقركم من قل وقال تعالى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوْ أَنْكُسَكُمْ وَأَلِيكُمْ نَوَا وقال رسول الله صلى الله عليه وسلم مَنْ أَحْيَى سُنَّةً مِنْ سنة فتعدنا ما أحياني وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمتدتم بنا كتاب الله وسنك رسولي হবদুলিল্লাহুলিল্লাহ আল্লাহ হবুল যে আল্লাহ তেমাতে আগের মূর্ত জবানায় দৌলাতে এবং তাদের হাজার রকম ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে দিনের উপরে কায়েছে বর্তমান যে জমানা আমরা উপক্রম এই সম্পর্কে से ही कित कारण इन काय थका एक कठिन भाग जेमन जनता ठाकुर टुकड़ा हाथ ऊपर रखा जेमन कठिन इमान कायर थका एक कठिन उद्यम चाहिए बोझा परीक्षार हाथ मध्य आगन दीजिए रखा मतलब स्पष्ट करते हैं एक रकम पक्षरकम त्याग करारण जरा प्रस्तुत थे तीन इमान लिए ठीक थे बाकी तंत्र ते बीमेंड ता प्रभावित हो जाए दिन इमान सब बर्बाद कर তাকে খুশি করতে পারে এবং এমন অবস্থা হবে যে একটা লোক বিকালে বমিট ছিল চতুর্মুখী ষড়যন্ত্রের কারণে সকালে ডেমান্ডে একদিকে এলেন কালাম আর একদিন ষড়যন্ত্র চালাবে ষড়যন্ত্র ইসলামের নামে চালাবে চালাবে তখন সাধারণ শত্রু বান্ধবা ঠিক থাকতে পারবে আজকাল মিশনারি পকেটের বই সাপ্লাই দেওয়া হচ্ছে মিশনারি পকেটে বন্যা বলতে নাভেন সহজ উপায় বেহ লাভের সহজ উপায় এই লাভ পড়ে যে কোনো মুসলমান বুঝবে উৎসাহ এই বইটা কোনো একজন কারণ বস্তুতে পুরান নিশ্চিত খ্রিস্টান নাকি কোরআন প্রচার করবে না তার তো বাইরে প্রচার করবে তখন মুসলমান ওটাকে সঠিক অর্থ মনে করছে এবং সে বুঝতে পড়াও কমে যা বলছে ঠিক তা আগে এলে ব্যক্তিকে ইসলামের নামে ঢোকান করা হবে ইসলামের নামে বিভিন্ন ফেরকা খাওয়া করা হবে তার উপরকে ইসলাম বুঝায় যেটা আসল ইসলাম मदिना सम्पर्क नहीं ना पार्टी खड़ा कर लाइव जब दिल तक सकल के को आज ना आप अर्थ बोलें नहीं मुसलमान हम আমার থেকে অর্থ শেখেন এই অর্থ বিশ্বাস করে কলেমা পড়েন তখন আপনি মুসলমান হইলেন তাতে এই পার্টি যদি চালু করে গেছেন তার কথা অনুযায়ী এই মুসলমানদের আপমান জনগোষ্ঠী একজন মুসলমান আমরা কেউ মুসলমান পর্যন্ত তার ব্যাখ্যা অনুযায়ী কলেমা না পড়বে আপনি মুসলমান সে প্রত্যেক ঘটনা দিচ্ছে এখন তারা নামাজ করতেছে হওয়ার দেখা আদায় করতেছে এরা সব মুসলমান না এরা সব রশ্মি মুসলমান তথাগত মুসলমান যখন সেই লোক আমার ব্যাখ্যা হোটাই কলমান আহ তৎক্ষণ মুসলমান হওয়ার কোন উপায় নেই আর তার সব রাজনৈতিক হল রাজনৈতিক রাজনৈতিক সাথে পড়লে মুসলমান হবে বহু লোক সেই ব্যস্যার সাথে পড়ছে ইসলামের নামে কাজ করছে আমার বলছেন আমরা এই মুসলমান অর্থাৎ ইসলাম থেকে পরিষ্কার অথচ হাসকান দৃষ্টিতে তারা যে কেননা করছে তারা যে অসম উঠছে ওটা ইসলামের সাথে সম্পর্ক নেই রাজনৈতিক স্বীকার করে না স্বীকার করে তার ব্যাখ্যা দিচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের সংযন্ত হাওয়া দেখা সংগ্রামের প্রস্তুতি আসল অথচ পড়ার হাতি যে লেখা আছে যেগুলো আসল ইবাদতাল নিজা হাওয়া জাকা সেইগুলো আসল ইবাদত আল্লাহ কতগুলো যে ইসলামের कलमा नवाज रोजा हा दे एग्जे बुदियां बनाते मध्य संग्रामदी राधा जाए तो नाम करते दिखे रोजा रखते दिखे कुरबानी कुरबानी करते दिखे তখন এই সতারগ্রোহী শক্তিকে হটানোর জন্য মুসলমানের ইতিহাস করতে ইতিহাসটা হল অন্তরে আল্লাহ ইবাদত করতে আবার সৃষ্টি করতেছে সেই সন্ত্রাসীকে নির্মূল করার জন্য ইতিহাস যেহেতু মৌলিক হেবাদ আসা তাঁদের মধ্যে আসছে জিহাদেশ মৌল কি মাত দ কাতন্তা করা সন্তান প্রয়োজন সংক্রান্ত বামত করার জন্য হাতিয়া আর মুসলমান সেই ব্যাখ্যা সংগ্রাম করা এইগুলো মৌলিক আর এই নমাজ পুজা হকাশ সব হলো প্রদাপ প্রস্তুতি প্রদাপ প্রস্তুতি পুরোটাকে অফায় রাজনৈতিক ব্যাখ্যা দিলে ইসলামের অর্থ করলে ইসলাম মানে হল ইসলামী রাষ্ট্র অর্থ পর্যন্ত কোন আয়াতে কোন হাদিসে কোন মুসাফিম ইসলাম শব্দের এই অর্থ করে নাই যে ইসলাম হল ইসলামী রাষ্ট্র এই অর্থ করুন ইসলাম একটা আল্লাহর মনের ধর্ম যেটা নাতিল করার পরে পিছনে সমস্ত ধর্মকে বাতিল করে দেওয়া এটা ধর্মের নাম ধর্ম একমাত্র বড় হচ্ছে ধর্ম আল্লাহ অর্থ ইসলামের হুকুমান কোথাও লেখা সবচেয়ে নারে আল্লাহ সালাম एर मत से दस जन के हुकुमत दान करते सकते दस जन के अल्लाह हुकुमत दान आठ मतलब एक आठ दस जन तारा दावे मिन कायन करमता दिए दिन क्या करते दावत जम काना हाथिया आल्लाह जी का এইখানে লোকদেরকে আল্লাহ দিন সবকে বোঝাও আল্লাহ দিন করা হাতিয়ার ঠিক হুকুর হাতিয়ার এটা ছড়িয়ে কোনো লক্ষ্য উদ্দম এই মাধ্যমটা ইসলামের হুকুমান এই মাধ্যমটা শুধু দশজনকে দিচ্ছেন আর কোনো নবীকে দেন নেন আমাদের নবী পাইছে এই হাতে গানা দর্জন লক্ষ্যের মধ্যে বাকিরা পাবলেন তারা ইসলামে হুকুমান ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া তাও তা নেমে তারা দিন মানুষকে ইমান আমলের উপরে উঠেছে আল্লাহ দেখেছেন যে ওটা একটা মাধ্যম ওটা পাইলে ওটা দিয়ে না পাও তো বসে থাকবে না একটা মাধ্যম মাদ্রাসা একটা মাধ্যম একটা মাধ্যম একটা মাধ্যম একটা মাধ্যম এই সমস্ত কিন্তু দিন গায় করলে হুকুমাতের মানে নির্বাস করি স্কুলের একটা বাস্তবায়ন করার জন্য হুকুমাত লাগে সেটা হল ক্রিমিনাল লন্দ বিধান এটা অধিকার দেওয়া হয়নি সবাই বেনাকারী অবিবাহিত হলে একশো বেড থাকবে বিবাহিত হলে তারা পাকার মারতে মারতে একদম খতম করে ফেলবে বস্তালিখে আপনি জনগণকে অধিকার দেওয়া হয় এই অধিকার ইসলামী হুকুম আসতে দেওয়া হয় এই একটা সাইসা দিনের দাওয়ার দ্বারা দিনের তালিম দ্বারা বাস্তবায় বোঝা গেল ইসলাম কয়েক করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অত্যাবশ্যক না জরুরি না তার সাত লক্ষের মধ্যে এই দশজন বাজে বাতি নবীরা কিভাবে করলেন তারা কি তাদের মিশ্র ব্যর্থ হয়ে গেছিলেন ওই নবীগুলোকে তারা দায়িত্ব পালনে ব্যর্থ তারা কি কামিয়াব নবী ছিলেন না কামিয়াব কিভাবে হইলেন তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না যে রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্রবিন্দু মানে ইসলামের যে ব্যাখ্যা দেওয়া হল এই ব্যাখ্যা মহান নাকুর রসিমার ব্যাখ্যা ছিল এইভাবে দেখা গেছে কিহ খ্রিস্টানরা ইসলামের নামে অন্য নামে নানান ভাবে তাদেরকে নেইমান করার চেষ্টা করতে এই কিছুদিন আগে পাকিস্তানের ভিতরে বালাস পর্যন্ত আজাদ কাশ্মীর থেকে নিয়ে বালাকথ পর্যন্ত পুরো এলাকার ভিতরে কি হয়েছে তার আল্লাহ তো সেইখানে একটা কিশোরী দশ বারো বছর একটা মেয়ে হায়াত পাইছে তার শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়েছে সেই রক্ত দিয়ে তার হুকির উপরে তার জামার ভিতরে সে লিখে তোমরা দুনিয়াবাসীর চিন্তা করা যাবে একটা মেয়ের কথা বলছে তোমরা চান্দা যাওয়ার জন্য বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য যে চেষ্টা করতেছ বন্ধ বিভিন্ন বোমা মারাচ্ছি নানাষ্ট্রম জন্য বন্ধ করো বরং তোমরা ধ্বংস এদের বাসান সিকির করো ওই আইনি সিকির না করে মানুষদেরকে বাসানোর সিকির করো বাসানো দুই রকম একটা ভূমিকম্প ধ্বংস হয়ে গেল এদেরকে বাসাইতে হবে এটা তো বাসান আসলে ইমান ধ্বংস হয়ে দিচ্ছে দুই হাজার ধ্বংস তেরো যারা ধ্বংস অস্তিতার ভূমিকম্পে যারা চাপা করে মারা গেছে এরা যারা মুসলমান ছিল এটা সকল তোমার সাহায্যের দরজা দান করবে শহীদ হয়ে গেছে তারা থাকলে বা হয়েছে এরা করলো কিন্তু আক্রান্তে তারা ক্ষতিগ্রস্ত হলো না শাহাতের দরজাতে বিনাশ করে ব্যস্ত ওদের মোর্চা তো মারা ছিল না টাইম আছে আর হয়ে গেছে এই জন্য বসেছিলাম থেকে যারা ইমান হারা হয়ে তারা অবস্থায় অবস্থায় চলে যেতে তাদের আর উপায় পরকালে আবার স্তায়ী হয়ে তারা বদলে থাকবে কোন বীর প্রযুক্তি পারবে না এইটা হলো আসল ধ্বংস হয়েছে মেয়ে। व्यापक मध्य से मानव जाति के बाद उठे उद्योग सांघातिक कथा आज से ज्यादा बड़ा बड़ा राष्ट्र बना से बना शक्ति बना एरा कि एरा मानव के ध्वस करते हैं एक शक्त ये अर्थ क्योंकि जरा बस मुसलमान जी तुम्हारे मानु ध्वस कर মানবতার মুক্তির জন্য পাঠানো হয়েছে মানবতার মুক্তির জন্য পাঠানো হয়েছে না বিশ্ববাসের কল্যাণ জন্য পাঠানো হয়েছে কি কল্যাণ করবে দুনিয়াদে বিপদ আমাদের সাহায্য করবে হাইকাল হবে দুনিয়াদী বিপদ আমাদের সাহায্য করবে কিন্তু খালি না তাদেরকে আবার তোমার থেকে বাঁচানোর জন্য তোমরা রাস্তাটাকে এই কারণে মানব দাসের আসল কল্যাণ আসল ধ্বংসের থেকে বাসাবে। এই মুসলমান দাসীকে মানব দাসিকে বাঁচানোর জন্য বাঁচানো হয়েছে কল্যাণের জন্য পাঠানো হয়েছে ধ্বংসের জন্য পাঠানো হয় নাই পর শক্তি মিল ধ্বংসের জন্য कभी ध्वस करते कह ध्वस करते कथा बोलते कौ कौ पशु जाते तुम्लाशाना एक हेल बनी करते तुम्हरा तम करते का पुलट नाम बचती स्थापन কোনো সম্ভাবনা বারো রাস্তা গেলে তারা ধ্বংস করার জন্য পয়সা নষ্ট করতে চানো তোমরা মানবতার মুক্তির জন্য যার থেকে জন্য বিক্রি করো আর যারা সাময়িক বিপদে তাদেরকে বাঁচানোর জন্য বিক্রি করো কত বড় অভাব উদ্যোগবান জাতি যদি বুঝে যে আমরা ব্যবসা করতে করতে মনে যাবো চাকরি করতে করতে বলে যাবো সবার কষ্ট তাহলে আমরা জান্ন আমাদের একটা গুরু দায়িত্ব দিন আমরা নিজে আল্লাহ আল্লাহ হও হও দুনিয়া বানাও থেকে বাঁচাও দুটা দায়িত্ব আমাদের সেখানে একটাও পালন করতেছে না নিজেকে আল্লাহ আল্লাহ বানানো ঠিকই করতেছে না এক নম্বর দায়িত্ব দুই নম্বর দায়িত্ব কারণে আজাদ বজর আছে সেই আজাদ কথা বলতেছিলাম যে পাকিস্তানে হাজার হাজার না লাখ লাখ লোক করা একটা কিশোরী রে এই আসার জন্য বলতে চাইছিলাম খ্রিস্টানরা কিভাবে দাওয়াজ দিচ্ছে ওইখানে বিভিন্ন খ্রিস্টানদের থেকে সেই ফ্রান্স বলেন লন্ডন বলেন জার্মান বলেন আমেরিকা বলেন এইসব দেশে খ্রিস্টানরা চলে আসে আচ্ছা মুসলমানদের জন্য তা নান কিছু না কর এইগুলো করার পরে তারা মুসলমানদেরকে বসতেছে দেখো তুমি একজন মুসলমান আমি একজন খ্রিস্টান আমি মুসলমান নই আমার আজকে আমি একা দূরের থেকে আসছি তোমার জন্য তাবু করে দিচ্ছি ওষুধের ব্যবস্থা করছি সেলাইনের ব্যবস্থা করছি তোমার পাশে বসে তোমার মুসলমান ভাইয়েরা কোথায় তোমার ধর্ম যে সঠিক হয়ে থাকে এই বিপদের সময় তোমার মুসলমান ভাইয়েরা কোথায় তাহলে তোমার বিশ্বাস করা আমাদের ধর্ম সঠিক তা বিপদে আমরা তোমার পাশে দাঁড়াই জন্য দেখেন কি সূক্ষ্মভাবে একটু সেবা করে তার অথচ ওই লোকগুলো খ্রিস্টান ধর্মের কোন আলেন না ধর্ম একটা খ্রিস্টান থেকে আছে দাওয়াত লাগাই দিচ্ছে তার ধর্ম আলহামদুলিল্লাহ তারা হচ্ছে সব না তারা জবাব দিয়ে কেন আমার মুসলমান ভাইরা আমাদের খবর নিচ্ছে শুধু তোমরা সাহায্য না তারা সাহায্য দিচ্ছে আমাদের জন্য অসুস্থ পাঠেছে আমাদের জন্য কম্বল নিয়ে আমাদের জন্য তারা তো আশা করোনা তোমাদের ইলাম এই যে ঠিক তোমার কাছে মুসলমান যারা তারা করে দিখবে কিন্তু যারা ইলামী মেহনত করে নেই খানদানি মুসলমান ইসলাম সেখানে ইমাম কতবার সরকার সারা দুনিয়া যদি তারা শুধু ইমান চাইছে আর সারা দুনিয়া পেয়ে গেছে আর শুধু জায়গা কে বড় কে বড় যে বড় সে মৃত্যুর পরে এই দুনিয়া পর্যা এগারো দুনিয়ার মালিক হবে যানি দুনিয়া পাইল এত ধরে রাখতে পারবে না মৃত্যুর সাথে সাথে এই দুনিয়ার সম্পদ হাত হয়ে যাবে আর মৃত্যুর পরে দুজনের আঘাত ছাড়া তার সামনে কিছুই নেই পাইল তা একটু করতে পারবে না কিন্তু যে শুধুই মানুষ পাইলো দুনিয়ার কিছু পাইল বুকা ফাঁকা থাকে সরাস ফাঁকা থাক এ ভা তো কয়েকটা দিন কষ্ট হলো কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তালাটাকে পঞ্চপক্ষে এই দুনিয়ার সমাজ এগারো জন বয়স আল্লাহ তাল্লাহটাকে করবে দেশে আরো কত কিছু একটা লোক ইমান লক্ষ্য বুঝে ইমানের মূল্য বুঝে ইমান প্রথম দামি সম্পদ কোন দিনও কিছু টাকা পাই খ্রিস্টান হতে আমি কয়েকদিন আগে এলাকায় গেলাম আপনাদের শুনেছি আমাকে বলাও জানি টিনের ঘর পা তারা বিভিন্ন এলাকাতে খ্রিস্টান হয়েছে ওদেরকে এখানে বাড়ি যাওয়া উচিত যদি ইমানের মূল্য বুঝতো মুখা বেলায় সে ইমানকে কোনো দিনও दा, भाई दावा दीचे जत इमान टाइम दवा प्रत्याख्य कर इमान मेहनत नहीं हजार दुरबल सुशुलना क्या हाथ ख्रस्टान पाकिस्तान पचहत्तर हजार दुरबल सुथलमान तेजे ख्रीटान होगी एक एक दुरबल समय किये तरफ ख्रिस्टान धर्म शिक्षित करें नमुना देखें এইভাবে তারা নিজেরা দাঁড়া দিচ্ছে এবং তারা ইসলামের নামে পার্টি করে দিচ্ছে ইসলামের নামে যত ধর্ম ফিল দেখে ভাইল এনজিও সেই সেইখানটা তাদের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠানো আর এই টাকা দিয়ে তারা ইসলামের নামে বিভিন্ন পত্রিকা থেকে फ्री विचरण करते थे पत्रिका थे मासिक पत्रिका दैनिक पत्रिका दुर्ग टाइम इन नाम फिर दिखते ख्रीटाना भंड फिर दिए इमे भंडी दिएमांीमांत नष्ट कर जमाना एक बड़ी थकबे হয়ে যাবে সে ইসলাম বলে সে গ্রহণ করছে অর্থাৎ পুকুরি কথা শুনে ইসলাম বলে একটা কথা গ্রহণ করছে পুকুরি কথা শুনুন এইভাবে আমরা কি অ্যাকিল করতে পারবো যে আমাদের দেশে ভূমিকম্প হবে না আমাদের দেশে তারা দিয়ে আসবে না নিশ্চয়তা ভূমিকম্প থেকে বাংলাদেশকে মাফ করে দেওয়া হয়েছে এরকম করে काल कथा देखें गतकाल गए घर मध्य आर जो आर भाई कर अल्लाह करो ये बिस्ती चमकाय मेघा ठीक कर সে আল্লাহ তরুণ করোপায় আপনার মধ্যে উঠতে পারো না তুমি হ্যাঁ মেঘে আল্লাহ তৈরি করতেছে পাখি করলে আল্লাহ কগনি করতে সে কৃষ্টি বিক্রি করে না আপনি মনে করেন কৃষি মিস্ত্রি করে সে আল্লাহ গেছে আরেক নয় হ্যাঁ তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত দর্জকে ডাক্তার সামনে বসেছিল দর্জকের ফোম আসে বসে একা পক্ষে আপনাদেরকে লেগে গেছে এই নতুন কি করছে একটা ঘরের মধ্যে লুটছে দুটি আল্লাহ দু আল্লাহ নাম ঘর বৃষ্টি দেখলে আল্লাহ রসুল নামাজে নামাজ গেছে অনেক কমকে এই ঘরকে ধ্বংস করে দেওয়া অনেক বস্তরকে ধ্বংস করা হয়েছে এইখানে কোনো আজাদ আসলে জানাবে এই জন্য ঝড় বৃষ্টি দেখলে আল্লাহ রকম নামাজে দাঁড়িয়েছে তোমরা নামাজে দাঁড়াও কমপক্ষে এই ঘরে ঢুকে নামাজ আল্লাহ করে দেয় কি করছে হ্যাঁ রেডিও না টেলিভিশন ছিল ইসলামের জ্ঞান নেই এই সময় কি করতে হবে আল্লাহ কি শেখায় গেছে কিছুই একদম সব গান ছেড়ে দিচ্ছে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা ব্রিজ এখানে বানিয়ে দিচ্ছে এই ঘর উপরে বিজ্ঞান চল্লিশ জনের চল্লিশ জন কি হয়ে গেছে সব বেরোন বাকি পনেরো বিশ জন মারা সম্মুখীন হয়ে গেছে আর আসন বিশ্বাস করে আসলে হয়ে যায় প্রাথমিক বিচার হবে থেকে এখন যে কিছু হইতেছে বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসল বিচারে আগে বিস্তার হয়ে দিতে এটা হল মোবাইল কোর্ট এটা হল কি মোবাইল কোর্ট আসলে দুনিয়া বিচারের জায়গা না আমার এগুলো করার জন্য আল্লাহ দেখেছে দেখো কাছে এগুলো কেন দেখানো হয় আমরা পাশে ফিরে আসি এই মতো দায়িত্ব কি নিজে আল্লাহ আল্লাহ হক অন্যকে আল্লাহ আল্লাহ বানাও যেহেতু আসবে না ওই দায়িত্ব তুমি নবী না কিন্তু কাজটা আল্লাহ অন্যকে আল্লাহ আল্লাহ এই কাজে করব আল্লাহ আসবে পাকা আসবে জন্ম হবে জনস্বাস হবে বিজলিশ পাবে মহামারী আসবে এসব উদ্দেশ্যে আসবে তাপর ওই দেশ নিয়ে যাবে কাকা তারপরে আমরা আল্লাহর দিকে ফিরে আসি যেন আল্লাহকে ফিরে আসবো আল্লাবাই আমাদেরকে ভারত করতে পারবে না হয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছে না কেন আল্লাহ দায়িত্ব দিছিল দুই দায়িত্ব ওই দায়িত্বটা করতেছে না আমরা খালি দুনিয়ার চাকরিত মহাম্মার লক্ষ্য অনুসরণ না করে তাহলে অনুসরণ করতে হবে আমাদের দায়িত্ব কি ফলো আমরা বিহুদ খ্রিস্টান থেকে ফলো করছি এই জেন্দুগির ময়দান এখানে একটা একটা সুরক্ষিত করতে হবে আমরা সেখানে কিহুর খ্রিস্টান্তের পরিকল্পিক করতেছি চুলসে ইহুদের তরিকায় আমাদের চেহারা ইহুর খ্রিস্টানের তরিকায় আমাদের লেবাস কিহর খ্রিস্টানের তরিকায় সবচেয়ে জিনিস আমাদের জনসা আমাদের দেশ জানা আমাদের খাওয়া দাওয়া আমাদের ঘুমানো আমাদের সব কিছু তরিকায় খ্রিস্টাব্দের তরিকায় এই তো বানানো হয় এই জন্য আপনারা হবেন এই কয়েকদিন আগে ভালোবাসা দিবাস পালন করা প্রতিবাদ করেনি কোন মুসলমান লীরাও কোনো প্রতিবাদ করেন অথচ দেখেন ভারতের মধ্যে যাতে কাফের সেখানে কাফেররা এটা প্রতিবাদ করতেন তারা বলছেন এটা আমাদের দেশের একটা কাপের যে আরেকটা ভাষার কালচার নিচ্ছে না এবং এই বসবাস করছে যে শিখ সে বজরং এইসব দলের সদস্য গ্রেফতার হয়েছে গ্রেফতার হয়ে তারা বরফা করে না জেনে বাস্তবতা যাতে বহা প্রেম যায় বিবাহপুরে প্রেম প্রীতি প্টনার অনুমোদন এইগুলো সিগ্রাজা এই স্কুল কলেজের মাধ্যমে ওই তাদের যে পরিবেশ সেই পরিবেশ আমাদের দেশে যাব আমাদের দেশ কুসলগদের কালচার ছিল আমাদের দেশে চলে আসে মুসলমান বাবা তার ছেলেকে তার না এগুলো কুসলমানা করতেছে কাহেরা প্রতিবাদ করত বন্দি হয়েছে তারপরে আসলে গায়রা দাঁত এক কাঠের আরেকটা দেওয়ার জন্য তৈর আমাদের দায়িত্ব ছিল ত্রাফদের কাছা দিতে জোহান গ্রামদের রসোলাটা কায়ম কর আমরা কায়ে না করে ক্রাসের পক্ষ থেকে যা টেলিভিশনের মাধ্যমে আমরা ওই বাস্তবায়ন করার জন্য এক পায় কাছে আমাদের অবা বলেন এই তোমারটা আমরা বুঝছি আমরা পেয়ে আছি খ্রিস্টানদের যে কোনো কালচার খুশির সাথে বাস্তবায়ন করার জন্য আমাদের ছেড়ে ফেলে তেয়ার আছে আমরা ওদেরকে ভিড় শিখাইনি শিখাইনি ইসলাম শিখাইনি কোনাইনি ওরা এক কথা ওই ইংরেজিবিদটা আজকে দেখলাম রাশিয়া ঘোষণা দিতে তার দেশে কোন পত্রিকা যদি মহানবাহাদুর রচনার ব্যঙ্গচিত্র ছাপে সেই পত্রিকা একদম পরিকল্পিত হবে ইতিপূর্বে কাছাররা মুসলমান নিধন করছে জাতিসংঘ পর্যন্ত হ্যাঁ লন্ডন বলেন আমেরিকা বলেন এরা মুসলমান নিধন করে আসে পরিকল্পিত না করে কিন্তু সাইন বোর্ড আসছে কাকে মুসলমান ধ্বংস করার সাইন বোর্ড কি জাতিসংঘ মুসলমানরা ওই নিয়ে মুসলমানদের নিয়ে বজ্র সবগুলো বিশ্ব ব্যয় দিচ্ছে বছর নিয়ে ব্যয় দিচ্ছে সব জাতির মুসলমান তাদের হাসি এই ব্যাপারে স্পষ্ট হাঁসটা এক হবে মুসলমান নির্ভর করার জন্য এতদিন বেড়ে আসছে ওই সাইন এখন তারা দেখেছে জাতিসংঘের স্থান করার দরকার নেই এই দরকার আছে কিনা এইটা বেশ করার জন্য তারা যদি চলে যায় ব্যাংকের চিত্র একের পর এক পর এক তার মধ্যে দেশগুলো করার জন্য এটা এটা কোন ব্যক্তির পক্ষ তো হয় নাই এটা খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত সিদ্ধান্ত মোকাবেক হয়েছে তারা কিন্তু মুসলমানের চাষার বেশি क्षा तस्था जब हाथे सम्पूर्ण बोलान बोझा गया तो बोझा এই দু চার দিনের মধ্যে পত্রপত্রিকা তারা ঘোষণা তৈরি দিচ্ছে আমাদের জাতিসংঘ নেই এখন দুদিন মধ্যে দেশ যত আছে এই দেশগুলো যত সম্পদ আছে এই সম্পদ আমাদের ভোগ করতে দিতে হবে এবং আমাদের তালে করে তাদের দেশ চালাইতে হবে আমাদের তালে দাড়ি করে চালাইতে হবে এবং বৈদেশিক সম্পদ আমাদেরকে ভোগ করতে দিতে হবে জেল আছে তেল আমাদের কথা এইটা যে করবে না আমরা সেখানে হামলা করবো আমার তো কোনো জাতিসংঘের অনুমোদন দরকার নেই ঘোষণা দিই তাহলে এত আমি ব্রিটিশকে লন্ডন আমার পাশাপাশি এক কথা এখন তো ছাগলের তিন নম্বর দরকার দুটা দুধ না আনন্দ করতেছে কোনো তিনি হল সকলের চিহ্ন করতে হবে রাষ্ট্র থাকে তারা পাশে চাইছে গোজনা দিয়ে দিতে আমাদের দরকার নেই যে আমাদের তাড়াতাড়ি করবে না কোনো সম্পর্কে বলে নাই কিন্তু যে কোনো কাহার থাকবে তাদের মাথা ব্যথা নেই সমস্ত কাছ থাকবে কোনো মাথা তাদের মাথা শক্তি দুনিয়াতে থাকবে আমাদের গোলামী করে থাকতে হবে এবং তাদের সম্পর্ক এই খবরের মধ্যে একদিকটা আমাদের করে থাম গেছে কোন দেশিকে থাকতে দিবে না দুটো লেগে গেছে এখন একটা একটা করে হ্যাঁ যতগুলো আরব আছে এগুলো একটা একটা ধরেন जो तो हिसाब शक्ति बढ़ा क्योंकि एर मध्य मतलब अस्तुत थोड़ा दिन के खुशी कथा से मे पा जाए তেরো বছর আগে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে যুদ্ধ চলবে উম মাহাজি দুনিয়াতে আসবে তিনি নিজের একটি দিলে এই যুদ্ধ চলতে চলতে একশো না খ্রিস্টানরা পরাজয় বরণ অনেক খ্রিস্টান কথা যাবে বাকিরা পরাজয় বরণ করবে যারা পরাজয় করবে তারা শেষ পর্যন্ত সব মুসলমান যাবে সব মুসলমান হবে একটা যুদ্ধ হবে ইহুদিদের সাথে ওরা এবং গাছে আস্তানা গেলে গাছ মুসলমান আস্তানা গেলে গর্ত মুসলমানদের ডাকবে কোনথরের কৃষনে আস্তানা গেলে পাথর মুসলমানদেরকে ডাকে তা আমার কৃষনে আছে কথা তাহলে একটা গাছ ডাকবে তা এই জন্য মুসলমানের ভাও ব্যাপারে তন্ন করে ডাকবে এই কামন্ত্র ডাকবে না ভালোবাসে এই হৃদরা কিন্তু মুসলমান হবে এটা ভাগ্য মুসলমান পরাজয় বরণ করে মুসলমান হবে এই যে হাবিবটা খ্রিস্টানদের সাথে যুদ্ধ লেখা এখন নকশাটা ছিল বুঝা বুসের ঘোষণা দ্বারা বুস এখন লক্কি না হিটলার সে সারা দুনিয়া শাসন করতে চায় সারা দুনিয়াকে মুসলমানের দেশে পরবর্তী শুধু সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে মুসলমান স্থায়ী কি করবে ওদের সাথে যেমন আমেরিকা কোথায় করতেছে আফগানিস্তানে করতেছে এর আগে করতেছেন সব যে পাহাড়ে আর সব মুসলমানরা কি করবে জেহাজ করবে প্রত্যেক প্রত্যেক মাহাজি আছে যাবে আপনি সব মুসলমান জেহাদ আর দরকার হয়ে যাবে জরদার হয়ে গেলে ধর সব জাদু মার মা মায়ের পরে তাদের উপরে সাকশেষ হয়ে বাকি কি হয়ে মুসলমান এই দুজন মাহাতি আপলে খ্রিস্টান করবে মুসলমান হবে তার একটা প্রস্তুতি হয়ে দিতে গুছের কথাটা বলছে ওইদিকে আগে আমাদের আমেরিকা দেওয়া লাগবে না আমেরিকা দিয়ে যুদ্ধ করা লাগবে আমাদের বাড়ি নিয়ে আছে আমাদের বাড়ি এনে যুদ্ধ করার করার ব্যবস্থা করে দিতে একটা খবর আছে সেই ক্ষেত্রে কিন্তু আমেরিয়া খবর আছে ঘামড়া যুক্ত আমাদের তৈরি করতে হবে আমাদের হইতে হবে ইনশাআল্লাহ বাহাদিকে পাঠায় আমাদেরকে সাহায্য ইহুদ অ করতেছে তাদের আখের ইমাম আসবে খ আর আমরা আমার নামলা হ্যাঁ পুরা দুনিয়া ইসলাম খায় হবে একদিন আমাদের নিজেদেরকে আল্লাহ হয়ে অন্যকে দাঁড়া হবে আল্লাহ কলা দোষিক আত্ম আবার